আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া نعوذু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুয্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু সাল্লাহ তলিহিহিসাল আল্লাহাবের প্রশংসা এবং রসুল্লাহ সালামের পরে আজ শনিবার ত্রিশে জিলক চোদ্দোশো বিয়াল্লিশ শেষ করে মাঘরেবের সাথে প্রথম জিল হজের মূল্যবান সময়ে যেটা দুনিয়ার সমস্ত দিনের চাইতে শ্রেষ্ঠ দিন शुरू हम दस टी दस टीम दुनिया मोसनदे बल्ला दुनिया शब उत दीन जा दे दे दिन चाह मध्य सब चाहते उत्कृष्ट दिन जहा शुरू होगा चाँद उठारऊदी आरबे भारत बांग हादेशे साधारण दिन पर शुरू मास चाँदर তো আগামীকালকে আমাদের এখানে যখন রবিবার থেকে শুরু হয়েছে তাহলে আল্লাহর আলম যেন আমাদের ফরজ নফুল সমস্ত নেক আমল কবুল করেন এবং বেশি বেশি নফল এবাদত বন্দিগীর তৌফিক দান করেন ফরজের হেফাজত যথাযথ করার তৌফিক দান করেন এই কিতাবের বিষয়ে বস্তু জানাই রয়েছে যে সালাবের যুগে বা ইসলামের ইতিহাসে প্রথম যুগে আকিদাকে সন্না বলা হয়তো এই জন্য সারভু মানে আকিদার ষণ এই নামে অনেক কিতাব রয়েছে বলছেন লেখক রহমতুল্লাহ আলাই অমানাহ বিল্লাহ কেউ যদি ধারণা করে যে দুনিয়াতে সে তার প্রতিবালককে আল্লাহাবুল আলমিনকে দেখতে পাবে বা দেখতে পাচ্ছে ফিল দেখছে দেখতে পাচ্ছে অথবা দেখতে পাবে দেখতে পারে সম্ভাব। এটা যদি কেউ ধারণা করে বিশ্বাস করে এখানে জামা মানে বিশ্বাস করা এ তাকা জামার অর্থ ধারণা করা হয় প্রসিদ্ধ অর্থ এটি জামা মানে সন্দেহ এমন বিশ্বাসের দিকটা বেশি প্রাধান্য পায় এটাকে জামা বলা হয় সেটা ভ্রান্ত বিশ্বাস হতে পারে অথবা সহি বিশ্বাস হতে পারে যে কাফেরদের ধারণা মানে তাদের দৃঢ় ভ্রান্ত বিশ্বাস মৃত্যুর পরে হবে না মরে গেল এখানে কেউ যদি ধারণা করে মানে এই ভ্রান্ত বিশ্বাস করে এই বিশ্বাস করে যে আন্না হইয়ারবাহ তার প্রতিপালক কে দেখতে সক্ষম দেখতে পাচ্ছে দাবি আমি দেখি আল্লাহকে অথবা আমি দেখতে পাব বা পারবো দুনিয়াতে আল্লাহ কুফরি করলো সে কাফের হয়ে গেল আল্লাহর সাথে কুফরি করে সে কাফের হয়ে গেল কোনখানে দেখতে পাবো দারিদ্র নিয়ে দুনিয়াতেই এই জগতে দেখতে পাব এরকম ধারণা করলে কেন এই শর্ত লাগালেন কারণ দারুল আখেরা পরকালে রবকে মমিনরা দেখবে মমিনরা দেখবে কোথায় দেখবে এই সম্পর্কে তিনটি ক্ষেত্র রয়েছে যেসব বিষয়গুলি এর আগে আমরা আখিদের আলোচনায় করেছি তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামক জান্নাতের হবে যে জান্নাতের জান্নাতিরা আল্লাহ রাবুল আলমিনকে দেখবেন এই মর্মে দলিল দলিলগুলো গুলো আমরা একটু আলোচনা করি দেখতে পাই সুফিরা নিয়ে তারা উপহাস করতো ঠাট্টা করত। আরে তোমরা তো ওস্তাদের কাছ থেকে হাদিস শিখছ আমরা সরাসরি আল্লাহর কাছ থেকে শিখছি আর তার নাম তাদের লুদি বলে মানে আল্লাহ প্রদত্ত আল্লাহ সরাসরি আমাদের সনাদের দরকার না আমাদের সনদ ডাইরেক্ট সাথে এইগুলো সুফিদের অনু দাবি কুফরি দাবি তাদের কারণ সেই মুসলিম হাদিস রয়েছে হাদিস নম্বর একশো উনসত্তর উমর সাহেদ বন্ধিত তিনি বলছেন সেই দিন যে দিন জনগণকে তার জাল থেকে সতর্ক সাবধান করেছিলেন প্রথম দিন না বিশ্বাস একাধিকবার দার জাল সতর্ক করেছেন কিন্তু প্রথম দিন যখন তার থেকে সতর্ক করেন সেই সময় তারা শুনেছেন একটু বলছেন যে দেখো চেনা সহজ যদি তোমাদের জ্ঞান থাকে রেহা আমাল যাকে দাঁত জালের কর্মকাণ্ড খারাপ লাগবে সে পড়তে পারবে আর যে দাজ্জালের ভক্ত হবে সে পড়তে পারবে না কারণ অন্ধভক্তি মানুষকে অন্ধ করে দেয় অতি ভালোবাসা কি করে মানুষকে অন্ধ করে দেই যদি কেউ কাউকে খুব ভালোবাসে দুনিয়ার ক্ষেত্রে হোক অথবা দিনের ক্ষেত্রে তাহলে তার ভুলগুলিও ভুল মনে হয় না তার কোনো একটা ব্যাখ্যা করে ওটাকে সই করে আর কারোর সাথে যদি দুশ্মনই থাকে বিদ্বেষ থাকে শত্রুতা থাকে তার ভালোগুলিকে অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা করে কি করবে যে তাকে দোষী সাব্যস্ত করবে হচ্ছে মানুষের বধ চরিত্র একটা মুসলিম সমাজের যারা কথিত মুসলিম নামে মাত্র মুসলিম তারা পড়তে পারবে না দাজজালে তারা ভক্ত হয়ে যাবে আর যে বেদিনী পৃথিবীতে ছড়িয়ে পড়ছে কাফেরদের থেকে মুসলিম সমাজে তাতে মহিলারা বেশি প্রভাবিত বেশি আবেগীরা অনুসারী মহিলারা হবে দাজের অনুসারী শিয়ার আফিজিরা হবে কারণ তাদের কাছে রসুল্লা ছেড়ে যাওয়া ইসলাম নেই তাদের ইসলাম হ্যাঁ মন গড়া ইসলাম সেই ইসলাম ইসলামই নয় সেটা সেটা ইয়হুদি ইজ মাসুদ ইয়াহুদীদের ইহুদিদের তার আরেকটা পিঠ এক পিঠ হচ্ছে কশেও তোমাদের কোন ব্যক্তি তার রবকে আল্লাহকে অতি বালক দেখতে পাবে না কেউ যদি দেখা গেছে আল্লাহকে দেখেছি তুমি শেতানকে দেখেছি। চোজা বলি দেন শৈতানকে দেখেছি ইভলি শয়তান জেন শয়তান তোমাকে কি করেছে ঘুমরা করেছে বলেছে আমি আল্লাহ বলেছে। लेखक बर्णना जल्पना बसिरा गए सम्पर्क चिंता भावना सलाब्धना আল্লা সম্পর্কে চিন্তা আল্লাহ কেমন তারপরে আল্লাহ আছে কি না আল্লাহ আছে তো আল্লাহর বাপমা আছে নাকি আমাদের আদি অন্ত আছে একসময় শুরু একসময় শেষ তো আল্লাহ আছে নাকি এইসব এইসবগুলি চিন্তা করা এইসব যদি করে তাহলে এটি হচ্ছে বেদাত গুমরাই ইসলামে কারণ সালাফরা এটা করে নেই আর এটা হচ্ছে গুমরাহির পথ এই যে গুমরাহ নাস্তিকতা পর্যন্ত নিয়ে যেতে পারে আল্লাহ নেই তাকে শিকার না হলে করলমরা হয়ে গেল আল্লাহ রাসমাসি ফর্কে এসব সম্পর্কে গিয়ে আল্লাহর ধরন নিয়ে যদি কেউ এইসব করে ওগুলোতে গুমরা হবে এজন অলকায় কিন্তু আল্লা রবুল্লা আল্লাহ যে আমাদের মালিক রব তিনি তার সৃষ্টিকর্তা নিয়ে তার উপায় হচ্ছে মা আরিফতীয় আল্লাহাবুল আলমিনে রবু বিয়সমাফাত যার যত বেশি জ্ঞান রয়েছে আল্লাহর সম্পর্কে অর্থ জানা আছে এবং তার সাথে সাথে আল্লাহর দিন সম্পর্কে যার যত বেশি জ্ঞান আছে এর নামে একসা আল আল্লাহ তত বেশি আল্লাহকে ভয় করবে তত বেশি আল্লাহকে ভয় করবে কারণ সে আল্লাহ রব্দুল আলমিনের আ কদর করতে আর যারা জ্ঞান রাখেন মর্যাদা না। কদর করবে না মূল্যায়ন করতে পারবে না সহজ উদাহরণ দিয়ে বুঝতে পারে আমাকে যে চেনে সেনা আমার মূল্যায়ন করবে ঠিক না একটু ছোট উদাহরণ নেন আর যে চেন না রাস্তাতে হাঁটছে চেনেন না তার কাছে কি অন্য যেমন সাধারণ জনগণ হাঁটছে ওই রকম এই জন্যে একবার এক লোক জহরের সলাপ করে আসছে তো দেখছি যে ও সেলনে কাজ করে বা দোকানে কাজ করে ও নিচে নেমে আবার দোকান খুলছে বাসা থেকে কিন্তু আমি বলছি যে ভাই নজ পড়লেন না তো বলছে নজ পড়েছি কোথায় পড়লেন আপনি তো এদিক থেকে নামলেন তো বলছে আমি বাসায় পড়েছি বাসায় তো ওইভাবে নজ হবে না পাশে মসজিদ সামনে গেট মসজিদে বোধহয় কে বলল বলছে চেনে না সে কিন্তু অনেকদিন আগের কথা বলছে আজকে তো কোনো হচ্ছেন আগের কথা কে বললো চিন্তা করেন আপনি সেই মুফতি ও জাহেল যে বেনামাজি মুফতি বাঙালি ভারতে পাকিস্তানে নয় পাবলিক ও চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছ দিচ্ছে পাঞ্চা বাচ্চার ফতুয়া দিচ্ছে এগুলো দেশের অবস্থা তো আল্লাহ রাবুল্লা আলম সম্পর্কে বোঝাচ্ছিলাম আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো যে এই জন্য আল্লাহ বলছেন সবচেয়ে কাছের সৃষ্টি নিজেকে নিয়ে চিন্তা করেন দুনিয়ার কথা চিন্তা করবে কেন মাথাতে পা পর্যন্ত যে আল্লাহ করে সুন্দর আল্লাহ রব আলমী নিহিত রেখেছেন আর কত কি রয়েছে সুভান আল্লাহ এই শরীরের এক একটি নিয়ামত নিয়ে চিন্তা করেন মস্তিষ্ক ব্রেন বুদ্ধি শক্তি আর বাক শক্তি সংহার শক্তি করোনাতে কয়েকটা কত নিয়ামত রয়েছে আল্লাহ কে আল্লাহকে আল্লাহ কে পাবে তোমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করলে নিজের শরীরটা নিয়ে চিন্তা করলে। এই যারা মেডিকেল সায়েন্স স্বাস্থ্যবিজ্ঞান পড়ছে তারা যদি সত্যি এই শুধু নিছক দুনিয়ার পড়া মেডিকেল না পড়তো মানে ইসলামিক সিলেবাস আমাদের দেশে মানে যেমন সালাফদের যুগে ছিল বাগদাদ এবং আন্দোলুস স্পেনে যে শিক্ষা ছিল দিনের শিক্ষার সাথে দিনকে দিনের শিক্ষাকে আগে ঠিক রেখে দুনিয়া শেখাবে মেডিকেল কলেজ থেকে পড়ে ডাক্তার হবে ভালো চিকিৎসা হবে তার আগে ভালো দিনের জ্ঞানী হবে তাহলে আমাদের মতো লোক যারা স্বাস্থ্য বিজ্ঞান করবে তাহলে তো কিন্তু যে এখানেই তো ত্রুটি প্রাকৃতিক যা কিছু মাথা দেব আপর্যন্ত সব হচ্ছে ন্যাচুরাল গেল শেষ ওখানে নাস্তিক ওখানে ধর্ম নিরপেক্ষ ওখানে বেদিন সৃষ্টি নিয়ে চিন্তা করো কাছের সৃষ্টি আল্লাহ নিয়ে চিন্তা করতে বলেছেন আর দূরের সৃষ্টি ব্যক্তি ছাড়া চারিদিকে যা রয়েছে তার নাম হচ্ছে আফা দিগন্ত আমি আল্লাহ আমি আমাদেরকে আমার নিদর্শনাবলী মানে আমাকে জানার চেনার উপায়ই তোমাদেরকে আমি দেখে দেব আল্লাহ এবং নিজের শরীরে নিজের অঙ্গ প্রতঙ্গে হাত তাহম ইসব নিয়ে গবেষণা করলে সুস্পষ্টে উঠবে আন্নাহুল হাত যে তিনি আল্লাহ সৃষ্টিকর্তা রব তিনি চির সৃষ্টিকর্তা ছাড়া এই পৃথিবীর সব চলতেই পারেন না যেখানে ছোট্ট একটা কিছু এই যে আমার সামনে যে সেট করা হয়েছে ক্যামেরা আর এই যে আপনার এটা কেউ যদি বলে যে এটা ন্যাচুরাল প্রাকৃতিক ভাবে এখানে সব সেট হয়ে গেছে পড়িয়ে পাগল হয়ে গেছে কিন্তু সারা পৃথিবীর এত নিয়ামত আমার ভিতরে আমার বাইরে দিগন্তে এত কিছু সব হচ্ছে প্রাকৃতি সব কত মূর্খের মূর্খ আল্লাহ থেকে যখন সরে যায় আল্লাহ যখন বঞ্চিত হয়ে যায় তখন কত মূর্খতার প্রমাণ দেয় সৃষ্টি নিয়ে চিন্তা করিও না আল্লাহ নিয়ে চিন্তা করিও না মানে আল্লাহ রাব্দ জাতি ফের ধরুন কে ফেত নিয়ে চিন্তা করিও না তো মা আছে নাকি হ্যাঁ এই সব নিয়ে চিন্তা করলে নিষেধ গোমরা হয়ে যাবে এই হাদিস ইমাম আবু শেখ তার আল আজমা নামক কিতাবে যদি আল্লাহ নিয়ে চিন্তা করো তাহলে ধ্বংস হয়ে যাবে হাদিস টি আল্লাহ রাহমাতুল্লাহ রহমতুল্লাহ বিভিন্ন হাদিসের সমর্তক হাদিস মিলিয়ে হাদিসটিকে হাসান বলেছেন হাদিস কারণ যেই ব্যক্তি রবনী আল্লাহর জাত নিয়ে চিন্তা করবি এই চিন্তা আল্লাহ নিয়ে চিন্তা করা আল্লাহ সম্পর্কে চিন্তা করতেন এই জন্য হাদিসে কি রয়েছে শায়তান তোমার কাছে মনে আসে আর অশ দিতে থাকে যে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে। তোমাকে কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ কেউ কাছে ইস্তাজা করতান অনিষ্টা করো সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইমাদের নিয়ামত এই নিয়ামত রক্ষা করার চেষ্টা করো তারপরে বলছেন লেখক একটি বিষয় হওয়াম মনে হচ্ছে পোকামাকুর পোকামাকুর ও সেবা এবং হিংস্র পশু যেমন এর মধ্যে সামিল হওয়াম ক্ষুদ্র পিপিলিকা পিপিলিকা জাছি বা নাম আর আর যার বলা হয় একরকমের বিশেষ পোকা যা কিছু উদাহরণস্বরূপে এইগুলো বর্ণনা করেছে কুল্লাহা মামুরাহ এই সমস্ত সৃষ্টিকুল আল্লাহর আদেশের অনুগত আল্লাহ সৃষ্টিগত আদেশের অনুগত আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেইভাবে তারা চলে প্রাকৃতিক ভাবে যে ভাবে সৃষ্টি করে চলে প্রত্যেকটি পশু পাখির বিশেষ বিশেষ খাদ্য রয়েছে অন্য খাবার খাবে না কিন্তু আছে না নেই তারপরে প্রত্যেকের যে চলার ধরন ইত্যাদি তারপরে যেসব সৃষ্টিগত বিষয় রয়েছে জন্ম নেওয়া থেকে শুরু করে তারপরে বাচ্চা দেওয়া ইত্যাদি যে ভাবে সৃষ্টি করেছেন মাহ ওই সৃষ্টিগত যেটা হচ্ছে আমরে কৌনি আমার বিধিবিধান বিধিবিধান একমাত্র মানুষ এবং জিনের জন্য মানে মামুরা তো আমরা কথা যা কিছু করুক না কেন पशु पाखी जा खे ना बिना इच्छा ते किएर बिना इच्छा तरफ पता है, है। एक কিন্তু আল্লাহর বিনা হুকুমের কথাটি সাধারণ মানুষ যে বলে থাকে সেটা তো বলে থাকে হুকুম মানে তো আদেশ আর সাধারণত হুকুম মানে সাধারণ মানুষ কি বিধানগত বিধান আল্লাহ হুকুম করেছে করো। আল্লাহ আল্লাহর হুকুম করেছে চুরি করো ডাকাতি করো মানুষ মদ খাও জেনা করো খুন করো তাহলে আল্লাহর বিনা হুকু গাছের পাতা নড়ে না তো বলতে শুধু গাছের পাতা তো না এখানে মানে কোনো সৃষ্টি বা আরবের কাফেররা বাইরের কাফেরা এসে উল্লং হকাল লোকেরা নয় আবার ওরা বলতো যে আমরা সিনিয়র ব্রাহ্মণদের মতো জানেছি কিনা মক্কার লোক যারা মক্কায় বাস করে তারা কিন্তু উলঙ্গ হইত না আর বাইরে থেকে যারা আসতো মক্কার লোকরা কে তারা মনে করতো ব্রাহ্মণ এরা হিন্দুদের ব্রাহ্মণ ছিল কাপড় তো সব না পাকড়ে তো এইসব কাপড়ে তপ করা চলবে না আপনাদের কাপড়গুলো হচ্ছে পুতো পবিত্র তো কাপড় দেন যদি ধারধুর পেল তো পেলো তাহলে তো কাপড় দিয়েই গোল আর না হইলে উল্ল হয়ে জয় হলো হ্যাঁ অষ্টম হিজরি তারপরে আপনার যে হজের সময় আসল অবকাশের দিকে আল্লাহ এই ঘোষণা করেছি আল্লাহন কোন উলঙ্গ বিবস্তর ব্যক্তি যেন সাধু এগুলো আল্লাহ আব্দুল আলমের হুকুম দেননি তাহলে এটা কি কোন হুকুম শরীয় হুকুম কিন্তু সৃষ্টিগত হুকুম আমরা আর একটা এটা সূক্ষ্ম বিষয় আকিদার জনগণ কি বুঝে অত মোটা খায় মোটা বুঝে সৃষ্টিগত হুকুম যে আল্লাহ যে সাধু সন্ন্যাসী আর এই পীর আবার ন্যাংটা পীর হইতে পারে সাধু হইতে পারে এই যে ক্ষমতাটা দিয়ে রেখেছেন আল্লাহর অনুমতি ক্রমে মানে ইচ্ছাক্রমে এই জন্য আল্লাহর বিনা ইচ্ছায় বলেন মানুষ পার্থক্য করতে হবে কিন্তু আল্লাহর হুকুম কথাটি বলা ঠিক নাই। যদিও সেটা সুখ্য ব্যাখ্যা করে হুকুম মানে এটা বলা যাবে তো সেটা আলাদা কথা যেকোনো কিছু আল্লাহ আল্লাহরুল আলমিনের আদেশ মোতাবেক মানে সৃষ্টিগত আদেশ মোতাবেক চলে পৃথিবীতে যা কিছু ঘটে যা কিছু ঘটে আল্লাহ রবুল্লা ইচ্ছা ইচ্ছাধীন আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয় না একজন লোক আরেকজন লোককে খুন করে দিল আল্লাহ চান করে দিয়েছে যদি কথা বলে তো আল্লাহ তাহলে সেখানে অপার ইচ্ছা এখন কাজ করে আস তারপরে বলছেন আল্লাহ তালে আমা খান এবং এ কথা বিশ্বাস করা যে আল্লাহ তাল যা কিছু এই পৃথিবীর ইতিহাসের প্রথম যুগ থেকে ঘটেছে সবকিছু জানেন শুরু থেকেও জানেন তাও আল্লাহ জানেন তাও আল্লাহ রবেন আহ আদাহ আদান আল্লাহ সেগুলিকে রেকর্ড করে রেখেছেন তার মানে লহে মাহফুজে এমন কিছু ঘটনা পৃথিবীতে ঘটে গেল কিন্তু নহিম আবু যেটা লেখা নেই তকদিরে সব লিখা আছে ওলা রত ওলা ইতাবিম এই জন্য ভালোবাসি কোন তাজা হোক আর কোন শুকনো হোক অর্থাৎ যা কিছু ঘটছে পৃথিবীতে জানেন না কিছু আটবে তা জানেন না ঘটার আগে ফকাত যখন ঘটে তখন জানেন ফাঁকাতাহিল আজিম তাহলে মহান আল্লাহর সাথে সে কুফরি করলে সে কাহফির সে এই মর্মে বেশ কিছু আয়াত ভাষ্যকার এখানে নিয়ে এসেছেন সংক্ষেপ অদৃশ্যের চাবি কার কাছে একমাত্র আল্লাহর কাছে না অদৃশ্য সেটা অতীত হইতে পারে বর্তমান যা কিছু রয়েছে আল্লাহর জন্য কোন অদৃশ্য না আমাদের ক্ষেত্রে অদৃশ্য এগুলো দেখতে পাচ্ছি না অতীত দেখি নাই আর বর্তমানও চোখের সামনে শুধু দেখছি সামান্য কিছু আর বাকি দেখি না আর ভবিষ্যৎ যদি কিছুই দেখি নাই সামনে আসবে না তিনি ছাড়া কেউ জানে আলো মাহফিল পাহার জলে এবং স্থলে স্থলে এবং সাগরে যা কিছু রয়েছে তা জানেন অমাতাস ওয়ারাক ই আলম কোন একটা পাতল ঝরে পড়ছে তা আল্লাহ জানেন ওলাহল মাহিল সুরাহ আল্লাহ ছয়লা পৃথিবীতে যে কোন জীব রয়েছে প্রাণী রয়েছে তার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর রয়েছে এবং তার কোথায় তার রুজি রয়েছে ভান্ডার রয়েছে কুল্লনফি কিতাব সবকিছুই সুস্পষ্ট কিতাব লিখন লয় মাহফুজ রয়েছে আল্লা কাছে আবদ গোলাম হয়ে আসমান জমিনে মালাইকা জিনিস বিশেষ করে এরা আল্লাহর সামনে এরা যে কেউ ব্যক্তি সংরক্ষণ করে রেখেছেন এবং ভালো করে জেনে রাখো তোমরা যা কিছু রয়েছে আল্লাহ সবকিছু জানেন আলিম সবকিছু সম্পর্কে আল্লাহ সম্মুখীন তারপরে ছাড়া আর সেই অভিভাবক যে ঈশ্বরীয়তের আলোক আলোকে সত্যিকার অভিভাবক বানানো অভিভাবক না বানানো অভিভাবক ওই যে কোর্ট ম্যারেজ করে ওরাও ওলি ধরে কাকে অলি ধরে বাপ থাকতে ভাই বিয়ে পড়িয়ে দেশা আছে দাদা বিয়ে পড়িয়ে দেবসা হবে না মা বিয়ে পড়িয়ে দেবসা আছে মায়ের হোক বিয়ে হচ্ছে না মহিলা অলি হইতে পারে না হবে না বাঘ নেই তখন দেখতে হবে যে এখন নিকুটের কে ছেলে দাদা ভাই তো অলি ছাড়া বিয়ে কোনো বিয়ে নেই মানে বিয়ে হয় না ভাতির আর এটি হচ্ছে সঠিক মত অধিকাংশ আমি কেনবে না একমাত্র হানাফিমজ হবে একটা ছিদ্র রাস্তা আছে সেটা হচ্ছে যদি কুমারী হয় তাহলে যদি নিজের বিয়ে নিয়ে কোন মহিলা বুঝতে পারে না বড়ি আশি বছর বুড়িও যদি বিয়ে বসে তবুও তার জন্য একটা অলি খুঁজতে হবে যে তার নিকট আত্মীয়তে পারে আদলিন এবং দুজন সাক্ষী আছে বিষয় রয়েছে মুসলিম হইতে হবে মুসলিম না হইতে আদুল হয় না কাফির চলবে না কাফির মুসলিম আর হইতে হবে পাগল হইলে হবে না বিবেক সম্পন্ন হইতে হবে অভদ্রতা যেটা মানুষের কাছে ঘৃণিত এইটা বড় দোষ কিন্তু যে সমাজে আহ সে বিষয়গুলি ঘৃণিত সেগুলি থেকে যেন বেঁচে থাকে তো এই সাহেদ আদল নাই সঙ্গত দুজন সাক্ষী কমপক্ষে দুজন সাক্ষী থাকবে আর না হইলে আর একটি কথা মনে রাখেন বিয়ের ঘোষণা করতে হবে ঘোষণা হইলে তাহলে তো দুজন ঘোষণা তো দুজনের কমি তো ঘোষণা হয় না তার মানে পঁচিশ পঞ্চাশ সবাই জানেছে যে অমুকের অমুকের সাথে বিয়ে হচ্ছে এরাই সাক্ষী এরাই সাক্ষী সেই ঘোষণা লোকজন বসিয়ে হোক লোকজন বসিয়ে গ্রামবাসী বসে হোক অথবা আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে ঘোষণা গ্রামে করে দেয় বা অলিমার দাওয়াত অলিমার দাওয়াতের মাধ্যমে হোক ঘোষণা হয়ে গেল বিয়ে হচ্ছে অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে বিয়ে হয়েছে তারপরে যদি রিক্সাতে উঠিয়ে বা একসাথে ঘুরে হাত ধরে তাহলে কেউ কিছু বলবে না কারণ ঘোষণা হয়ে গেছে সবাই জানে যে এটা অমুকের স্ত্রী হয়েছে তাই না কিন্তু লুকিয়ে বিয়ে হলে মার হবে না হবে না হ্যাঁ গণভিট হয়ে যাবে ওটা হেকমত আছে শরীয়তের পিতা কমপক্ষে পক্ষে দুইজন হইতে হবে রয়েছে হাদিস আবু মুসা যদি আল্লাহ বর্ণিত লালী কাহিল্লা আল্লা আলবানী এরওয়ালের আঠারোশো উনচল্লিশ নম্বরে সহি সেটা ইবিন এহব্বান এ রয়েছে আল্লা আলবানী সেটাকে আঠারোশো আটান্ন নম্বর হাদিস টিকে সহি বলেছেন ওলি লাগবে আর কম্পকে দুইজন সাক্ষী অর্থাৎ গোপনে যদি বিয়ে করে আজকাল যেমন সোশ্যাল মিডিয়া আমি বাসা ভাড়াটা দিবো অথবা ও বললো যে আমি ধনির মেয়ে তোমার বাসারও দরকার নেই তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল ব্যাস দুজনে জানা জানে আর কেউ জানলো না বিয়ে কম পক্ষে দুইজন জানতা দুইজন মুসলিম ভালো মানুষ জানতে হবে যে হ্যাঁ মোহর মোহর হইতে হবে আর মোহর যদি নির্ধারণ নাও করে তো মোহরে মিশিল মানে ওই মেয়ের নিকটাত্মীয় যে ময়েরা আছে ময়ূরারা আছে খালা আছে ফুফু আছে মন আছে তাদের মোহর কত কতটা দিতে হবে হাদিস রয়েছে এই সম্পর্কে সহিব খারী মুসলিম সাহেলি আল্লাহ তালে বন্ধিত এক লোক বিয়ে করবেন কিন্তু তার কাছে কিছুই নেই বললেন কি শিখিয়ে দাও তালিমে কোরআন তালিমে কোরআন দিয়ে পারিশ্রমিক না যায় এটা এটা দলিল কখনো কখনো মোহর পয়সা তো হয় না পারিশ্রমিক হইতে পারে তার কারো যদি ওলি না থাকে বাপ মা বিয়ে দিতে চায় না কার ইনকাম খাবো খাবো খুঁজে বিয়ে দিতে চায় না তুই এখন তো প্রতিষ্ঠিত হইতে পারিনি প্রতিষ্ঠিত হইতে হইতে বুড়া হয়ে গেল পায়ে দাঁড়াইতে পারিস নিগুলো আমাদের দেশীয় জাহিনীয় ভাষা নিজেও মনে করে দাঁড়াতে পারলো না বাপ মাও মনে করে দাঁড়াতে পারি তো কি করে দাঁড়িয়ে দিব না দিন মজুর করে খাও বিয়ে করে আর বাপ মা যদি বিয়ে দেয় তো ভালো আর নাহলে তো গোনা থেকে বাঁচা ফরস সুতরাং বাপ মা যদি নাও দেয় বিয়ে নিজে বিয়ে করে সোজা যখন দেখবেন যে থেকে আর বাঁচতে পারছে না আর বাপ মা দিতে চাই না আগে বলেন পরামর্শ নেন তারপরে সেজন্য অনেক জায়গায় বিয়ে দেয় না এমন যদি পাই তখন ওই ওলিরত ক্যান্সেল হয়ে যাবে শরীর তখন দেখতে যে আর একজন নেটাত্ম কি আছে তারপর তার দাদা হতে পারে তার চাচা হইতে পারে সেটা হচ্ছে একজন মহিলা বা মেয়ে তার সে ইসলাম গ্রহণ করেছে তার অলি তার অলি কাফের যে বাপ কাফের তাহলে এর অলি কি হবে মুসলিম সরকার মুসলিম যারা কাজী রয়েছে যারা বিয়ে শি পড়াচ্ছে তারা একজন হয়ে যেতে পারে একজন আলেম হয়ে যেতে পারে অমুসলিম দেশে একজন আলেমই এই কাজগুলি সম্পাদন করবে এই অধিকার আছে কিন্তু মুসলিম দেশে নেই সৌদি আরব একজন আলেন এমনি এই করবে ওলি হয়ে দিয়ে দেবে না সরকার এখানে আদালতে কেউ যদি ইসলাম গ্রহণ করে কোনো মহিলা তাহলে আদালতে গেলে কাজী সরকারের পক্ষে প্রতিনিধি হয়ে কাজী যা আছে মানে জজ সে বিয়ে পড়িয়ে দেবে বিচার যার অলি নেতানো সরকারের প্রতিনিধি কে শাসকের প্রতিনিধি হচ্ছে কাজী এখানে কাজী বলা মানে বিচারপতি বিচারপতি যদি অন্য কোন জায়গায় বাংলাদেশে চেয়ারম্যান কেউ সরকার প্রতিনিধি হইতে পারে ডিসি ডিস্ট্রিকের যে দায়িত্বশীল আছে হইতে পারে সরকার যাকে প্রতিনিধি করেছে এই মর্মে একটা হাদিস রয়েছে গেল তার নিকাহ বিবাহ বা তিল বা তিল সারা সময় তিন বের বিহা যদি এরকম যদি তার সাথে সহবাস হয়ে গেছে পাঁচজন আমি বিয়ে দেব আমি বিয়ে দেবো আমি ওইখানে দেবো আমি ওইখানে দেবো আর সাথে বিয়ে বসবে বলছে যার কোন ওলি নেই তার ওলি হচ্ছে আর না হলে যদি দেখা যায় সবগুলি অযোগ্য তো সব অযোগ্য আর নেই আর না হলে আসলে বলি নেই তখন সরকার হচ্ছে বলি বা সরকারের প্রতিনিধি বলি হাদিস আল্লা আলবানী এরওয়উল গালিল আঠারোশো চল্লিশ নম্বর হাদিস সহি হাদিস এখন তালাকের মশলা বলছে কোন পুরুষ যদি তার স্ত্রীকে তিন তালাকালাকাল্লামের ফতুয়া আর ইমাম ইমের ফতুয়া আর সেটা আহলেদাদের জন্য আহলেদ জনগনের জন্য কিন্তু সেটা হানফিদের জন্য নয় শাফিদের জন্য নয় মালিকীদের জন্য বা যারা এই ফতুয়াতে বিশ্বাসী নয় কিন্তু বা এই মশলাকে বিশ্বাসী নাই কিন্তু বিবি বাঁচাবের জন্য সমস্ত করে যাচ্ছে সুফি ইসম না বিনা ছাড়ছে না মিলা ছাড়ছে না বিবি বাঁচাবের জন্য হিস হুজুরের কাছে এসে ফতুয়া চল ইতুয়া এটা ফাঁকি না আসলে এই বড একজন আলেম ছিলেন শেখ কুমার ফলাদা সিটে মেনা হজ করেছিলাম তারা এইরকম করে ওই হানাভিরা আসে তিন হয়ে তো বউ বাঁচাই পারছে না তো হিল্লার মতো নোংরামি করতে যা অনেকে রুচি হয় না ওই কাজে নোংরামিতে জেনাতে তখন আসে আহলেদিস এর কাছে বিবি হালাল করতে তখন আহলেদিস মলবিরা অনেকে ফুতবা দিয়ে দেয় যে যাও আমাদের মশলাকে যেহেতু আর হাদিস আছে হালাল আমার পিছিয়ে আমিন পড়ে না সেদাত করছে হাওয়ার অনুসারী একে বলা ইত্তিবাউল হাওয়া কুপ্রবির অনুসারী কারণ সে সহি তার মনের মত মনের মফিক ফতুয়া পেয়েছে আহ কাছে সেজন এসছে তাহলে সে কুপ্রবৃত্তির অনুসরণ করলো সেই ব্যক্তি হকের অনুসরণ করল্লা বলেছিলেন এটা ঠিক আছে কিন্তু একজন অন্য মোকালের যে এই মশলাকে বিশ্বাসী নাই শুধু বিবি বাঁচাবার জন্য আসবে ফালাহিকা তার এটা অধিকার নাই যতক্ষণ সে গিয়ার চেঞ্জ করে আসবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যতক্ষণ পর্যন্ত অন্য কোন স্বামীর সাথে বিয়ে না হবে বিয়ে না বসবে স্বেচ্ছায় বিয়ে বসবে স্বেচ্ছাতে ছাড়ান হইলো কিন্তু বিয়ে ছিল সংসার করা নয় যে এক রাত কাটিয়ে হিল্লা করার জন্য তো এই মর্মে আয়াত রয়েছে পুরানিক আল্লাহ রব আলমূর দুইশো ২২৯ থেকে দুইশো ত্রিশে তার মধ্যে রেফাইন তল্লা কাহা দুইশ নম্বর আয়াত যদি তৃতীয় তালাক দিয়ে দেয় স্ত্রীকে ফালা তাহিল অতক্ষণ পর্যন্ত হালাল হবে না ওই স্ত্রী হাত তাকে যতক্ষণ পর্যন্ত অন্য কোনো স্বামীর সাথে বিয়ে না হবে এবং শুধু না এখানে সহবাস না হবে আর সেটা বিয়ে নয় হিল্লার বিয়ে নয় সেটা সংসার করার জন্য হয়েছিল কিন্তু সংসার ঠিকল না তারপরে বিদ্যুৎ কাটলো তারপরে বিয়ে যে কোনো পুরুষ বিয়ে করতে পারে ওই মহিলাকে তার মধ্যে ওই আগেটাও টাও ও বিয়ে করবে ওর সাথে তার কোন কানেকশন ছিল না এখন নতুন করে আবার বিয়ে করবে এই সাক্ষ্য প্রদান করে আল্লাহ সাক্ষ্য প্রদান করে রসুল আব্দু তার বান্দা এবং তার রসুল এক কথায় মুসলিম তার রক্ত হালাল নয় কিন্তু তিনটির কোন একটি কারণ যদি পাওয়া যায় মুসলিমের ভিতরে তাহলে তখন রক্ত হালাল হবে কোন মুসলিমের রক্ত হালাল হওয়ার জন্য তিনের এক হইতে হবে না হইলে কোনো মুসলিমের রক্ত হারাম আপনার সাথে শত্রুতা আছে ও ও না করে যেমন জঙ্গিরে রে কোনো পুরো আলেমদের সম্পর্কে মোনেক রক্ত হালাল না খুনি খুনি জি কোন মুসলিম সাধারণ মুসলিমের খুন হালাল নয় এক নম্বর বাদা বিবাহিত যদি জেনা করে তাহলে রক্ত হালাল কি করতে হবে রজম পাথর মেরে সংসার করতে হবে আর মুরতাদ বাদা ইমান ইমানের পরে যদি মুরতাদ হয়ে যায় ইমান মানে মুসলিম ছিল আর তারপরে ইসলাম থেকে বিমুখ হয়ে গেছে অন্য ধর্মে চলে গেছে অথবা খুলাকুলি বলছে তখন তার রক্ত হালাল হত্যা করেছে। যদি হত্যা করে তাহলে তলোহী তার বিনিময়ে তাকে কেসাশে হত্যা করা হবে কোথায় আলী কুমুলা কেসাস এই তিনটি ক্ষেত্র কিন্তু এইগুলোর বাস্তবায়ন কে করবে আলে মুফতি দলের নেতা সংগঠনের একমাত্র বাস্তবায়ন করবে সরকার ছাড়া এ ছাড়া ফাদামুল মুসলিম আল মুসলিম হারাম আবেদন হ্যা এক মুসলিমের আর মুসলিমের উপর রক্ত হচ্ছে হারাম চিরতরে ক্যামত পর্যন্ত কেমত পর্যন্ত কোন মুসলিমের রক্ত হেলাল নয় حسلیم ایک مسلم ہرام راک رسول اللہ صلی اللہ علیہ آلوچنا شیش ہلو سلسلام محمد و